আজ আমি আপনাদের আমির কন্যা আব্দুল্লাহনিহ ছিলেন তার নারী সেরা ধন ইতিহাস বিখ্যাত জালেম শাহী হজ্জাত যখন পবিত্র নগর আক্রমণ করে হজরত আবদুল্লাহ ইবনে জুবাইর রি আল্লাহ তালানহ তখন কা হেরেমে আশ্রিত হাজ্জাজ বাহিনী নিয়ে চারদিক থেকে হেরেম শরীফ ঘিরে রেখেছে সেই সঙ্গে নিক্ষেপ ও গোলা বর্ষণে কম্পিত করে তোলে কাবার সুশান্ত পবিত্র অঙ্গন ওম্মার বীর সন্তান হজরত আব্দুল্লা ইবনে জোবায়ের ও তার অপর বিপ্লবী সঙ্গীরা প্রাণপণে লড়ে যাচ্ছেন কাবার প্রভুর পক্ষে সত্যের পক্ষে দিনের পর দিন চলছে দুই অসম শক্তির লড়াই অবশেষে ত্রাসিত অবরুদ্ধ কাবাবাসীদের সামানপত্র ফুরিয়ে আসে যোদ্ধাগন যুদ্ধের ঘোড়া জবাই করে প্রতিরোধ অব্যাহত রাখেন কিন্তু মক্কানগর কেঁপে ওঠে এক ভয়ঙ্কর দুর্ভিক্ষ জালায়, আর বীর সন্তানেরা একের পর এক দিতে থাকে তাজা জীবনের নজরানা ক্রমে ভরে উঠতে থাকে শুহিদানি ঈদগাহ অসহায় ক্ষুধার্ত নারী শিশু ও বৃদ্ধদের আহাজারি ভারী করে তোলে বেদনার আকাশ অপারক নিরূপায় যন্ত্রণা কাতর অনেক সঙ্গী নিভৃতে চলে যেতে শুরু করে যুদ্ধের শিবির ছেড়ে সে অবস্থা বড়ই করুণ ছিল অবশেষে ভয়ঙ্কর এই পরিস্থিতিতে হজরত আবদুল্লাইবনে জুবায়দী আল্লাহ তালানহ হাজির হলেন গিয়ে জননী আসমার খেদমতে আমিরুল মিনীন হজরত আবু বকরের কন্যা হজরত আসমা আদি আল্লাহ তালান তার রক্তের স্রোতে তার আপসহীনী জনীর কাছে একটি পদ্মলাল সিদ্ধান্ত নিতে দেখি জননী কি বলেন হজাৎ আবদুল্লা ইবনে জোবাই রী আল্লাহ তাল বললেন মাগ আমার সকল সঙ্গী এমনকি আমার সন্তানরাও আমার সঙ্গ ছেড়ে দিয়েছে वाफादकल्प किल तुम जदि सत्य थको सत्यर जन्मे जाओ जीवन दिए दाओ जो तुम्हार शहीद बंधुरा जीवन दिए तुम सत्यर ऊपर ना हो तुम्हारे आगे भावा दरकार মানুষের ধ্বংসের কারণ হয়েছ হাজ করব সঙ্গীরা তো নেই বাবা শরীফ সম্ভ্রান্ত কোনো ইমানদারের জন্য এটা অজুহাত হতে পারে না একবার ভেবে দেখো তুমি এই পৃথিবীতে কতদিন থাকবে সত্য পশ্চাতে ফেরে বেঁচে থাকার চেয়ে সত্যের জন্য জীবনদান অনেক শ্রেয় হাজার গুণ শ্রেয় মাগ আমার আশঙ্কা হচ্ছে বন উমাইয়ার লোকেরা আমাকে শুলে চড়াবে আমার লাশ বিকৃত করে ফেলবে আমাকে ছিন্ন ভিন্ন করে ফেলবে বাবা বকরি যখন জবাই করে ফেলা হয় তখন চামড়া তুলে ফেলার ফলে তার কোনো কষ্ট হয় না সুতরাং যুদ্ধের ময়দানে গিয়ে আল্লাহ তালার দরবারে সাহায্য চাও নিজের দায়িত্ব আদায় কর। শতবর্ষের জননীর ললাটে চুমুক এলেন সিংহসাবক আব্দুল্লা ইবনী জুবাইরাদি আল্লাহ তাল আনহ আর বললেন মাগো আমি ভীরু নই কাপুরুষ নই আমি আমি চেয়েছিলাম তোমাকে শুধু এই সান্ত্বনাটুকু দিতে তোমার ছেলে সত্যের জন্য জীবন দিতে যাচ্ছে বাবা আমি ধৈর্য ধরব তোমার বিয়োগে আমি সবর করব যদি বিজয় নিয়ে আসো খুশি হব এখন যাও ত্যাগের পরীক্ষা দাও ফলাফল আল্লাহর হাতে হজর আবদুল্লা ইবনি জুবাই রাজি আল্লাহুতাল আনহ বললেন মা আমার জন্য একটু দোয়া করে দাও না হস্তদয় প্রসারিত করে মাতৃত্বের এক আকাশ মমতা মিশিয়ে ডাকলেন বাবা একটুখানি আমার কাছে আয় না আমি জীবনে শেষবারের মতো তোকে একটু বুকে জড়িয়ে নিই মাগ তোমার সঙ্গে আমার এই বুঝি জীবনের শেষ বলাকাত অবনত মস্তকে এগিয়ে এলেন লুমুক এলেন এবং বললেন যাও বাবা কর্তব্য পালন পুত্র তখন করৌহবর্মে সজ্জিত বীর মুজাহিদ বৃদ্ধাজননী পুত্রকে আদর করে শেষ বিদায় খনে লৌহ সজ্জার কঠিন স্পর্শে চকিত হলেন বিস্ময়ের সঙ্গে বললেন বাবা এগুলো কি যারা আল্লাহর পথে জীবন জিতে যায় তাদের গায়ে লোহার পোশাক থাকে সঙ্গে সঙ্গে ঝেড়ে ফেললেন আব্দুল্লি জোবাইয়ের লোহ বর্ম্পর ঢুকে পড়লেন শত্রুর ঝড়ের ভেতর। শান্ত হয়ে পড়লেন ভেতরের শরাব পান আজ যখন পৃথিবীর দিকে দিকে শত্রু হায়নাদের পাশবে কুম্মত্ততায় লণ্ড ভণ্ড সকল মুসলিম জনপদ তখন পৃথিবীর তাপসী জননীরা কি বীরঙ্গনা শহীদ জননী হজত আসমার আদর্শে বলিয়ান করে তুলবেন না তাদের জীবন ও বিশ্বাসকে তারা ওকে হজর তসমার মতো শিয়র সন্তানকে ঝাপটে ধরে বলবেন আল মাউতাত হায়াত ইদুল্লিউল ইস্তিয়াবাদ সম্মানজনক মৃত্যু অপমান ও গোলামীর জীবনের চেয়ে হাজার গুণ শ্রেয়